মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وقفة وسلام على عباده الذين استفعى و بعد پيشت بي بانگلان رابطي و داشاك ستبعي بنيرا عشاكوري اپنا رشاكو لئي بھلواتشن الحمد لله آمراو بھلواتش غطفور بي عمر بالمعروف نهيان المنكر القرآن اير آيات تهكي এই মূলনীতিটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের ওয়াদা ছিল আরেকটি পর্ব এই বিষয়ে আমরা আলোচনা করব। সেজন্য এই পর্বেও সেই মূল নীতির উপরেই আমরা থাকলাম তবে আজকে যে আয়াতটি এই নিয়ে আসব সেটা হলো সুরাত একশো ১১২ নম্বর আয়াত যেখানে এই মূল নীতিতে আল্লাহ যে বান্দারা পৃথিবীতে জীবনযাপন করবে আল্লাহ যে তাদেরকে জান্নাত দেবেন সেই চুক্তি আল্লাহর সাথে হয়েছে আল্লাহ বলেছেন থেকে তাদের কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য জান্নাত থাকবে তাদের গুণাবলী কি সেই গুণাবলী একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন আত্মা ইবুন আল্লাহ السائحون الرواكعون الساجدون الآميرون بالمعروف والنا هنان المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ترى التائبون ترى طوبة کری العابدون ترى عبادت کری الحامدون ترى اللہ پسمشہ کری السائحون ترى سیام پلن کری الرواكعون ترى رکو کری الساجدون ترى سجد کری الآميرون بالمعروف جادشت اللہر জান্নাতের চুক্তি হয়েছে জান্নাতের বিনিময়ে জানমাল সব আল্লাহকে দিয়ে দিয়েছে তাদের একটা কাজ হবে তারা মিশনারি তারা মারুফের নির্দেশ করবে ইসলাম বর্ণিত তারা নির্দেশ করবে করতে হবে এতে জীবনের থাকে থাকুক তিনটা যে পর্যায়ে দেয়া হলো হয় হাত দিয়ে প্রতিহত করবে মুনকারকে আর না হয় জবান দিয়ে আর না হয় মন দিয়ে সেটাকে ঘৃণা করবে তিনটার যেটা সে পারবে সেটা তাকে করতেই হবে মন দিয়ে যদি কোনো মুনকারকে সে মনকার মনে না করে ঘৃণা না করে ঘৃণা চলে গেছে তার হৃদয় থেকে বাদ্য বাজনা সারাদিন তার মনের মধ্যে ঘৃণা বোধ নেই উলঙ্গ নারীতে দেশ ছেয়ে গেছে তার ভিতরে কোন ঘৃণাপদ নেই সুদ ঘুষের প্রতি তার কোনো ঘৃণাবোধ নেই পণ্যগ্রাফিতে ছেয়ে গেছে সারা বাজার তার এগুলো দেখে তার ভিতরে কোনো ঘৃণার উদ্রেক হয় না তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানে নেই কারণ ঘৃণাও না থাকা এটা ইমান চলে যাওয়ার লক্ষণ আর ঘৃণাটা যদি থাকে তাহলে আদৌ আপল ইমান এটা একেবারে দুর্বল তোমার ইমান আছে বলে বোঝা যায় এজাৎকা এজাৎকা হাসান তোমার ভালো যদি তোমাকে ভালো লাগে মারুব কাজ ভালো কাজ তাওহিদের কাজ আল্লাহর এ বাদত কাজ যদি ভালো লাগে আর মন্দ কাজ পাপ কাজ যদি খারাপ লাগে তাহলে তুমি মুমিন তাহলে এটা একটা ইন্ডিকেটর কিনা সেটার জন্য এটা একটা পরীক্ষা আপনার কাছে খারাপ কাজ মন্দ কাজ মুন কাজ খারাপ লাগে কিনা খারাপ যদি না লাগে তাহলে আর ইমান শেষ নওয়াজি সহি মুসলিম ফিতনার হাদিসে রয়েছে যে এমন অবস্থা হবে এক যুগের মানুষদের যে কোন ভালো কাজকে সে ভালো বলবে আর অনুধাবন করবে না কোনো মন্দ কাজকে হায়াতুল কুলু শেষ হয়ে যাবে এই মুন কারের আগ্রাসনে আজকে আমাদের সমাজে যে অবস্থা হয়েছে আমাদের ইমান প্রত্যেকেরই আমাদের পরীক্ষা করা উচিত আসলে ইমান আছে কিনা আমাদের ভিতরে কারণ ইমান থাকলেই আমর বিল এটা থাকতেই হবে থাকবেই ভালো দেখলে সে তার কাছে ভালো লাগবে ভালো কে সে প্রতিষ্ঠা করতে চাইবে একটা মিশন থাকবে ভালোর পক্ষে তার একটা দান থাকবে বক্তব্য থাকবে ভালোটা আনার চেষ্টা থাকবে আর মন্দ দেখলে সেটা তিন ভাবে কোনো এক ভাবে প্রতিহত করার একটা চেষ্টা থাকতেই হবে যদি এই দুটা থাকে ভালোকে আনার চেষ্টা মন্দ কে প্রতিহত করার হাত দিয়ে মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে ঘৃণা তিনটার কোন একটা জিনিস অন্যায়ের বিরুদ্ধে যদি না থাকে তাহলে তার ইমান নেই এখন আমরা প্রত্যেকে আমরা জ্বর মাপতে পারি জ্বর আছে কিনা আমরা জীবের তলে আমরা থার্মোমিটার দিলেই আমরা দেখি যে হ্যাঁ আটানব্বই ডিগ্রি থেকে একটু বেড়েছে কিনা বাড়লে জ্বর আছে আর না হলে নাই ঠিক এটা একটা থার্মোমিটার আমরা বিল আর নীলমনকারের বিষয়টি প্রত্যেক মুমিনের জন্য থার্মোমিটার যে একটা মনকার সমাজে হচ্ছে তার ভিতরে খারাপ লাগছে কিনা অন্তত খারাপ লাগাটা আছে কিনা কলবিহি মন দিয়ে এটাকে ঘৃণা করছে কিনা এইটুকু যদি না থাকে তাহলে তার নিজের বুঝে নেওয়া উচিত যে তার ইমান চলে গেছে ভিতর থেকে হাবিন সেই মুসলিমের আরেকটি আদেশে রয়েছে যে অন্তর দিয়ে যে ঘৃণা করে না ফমান বেয়িহাবু মৌমিন ওমান সে মহমিন দু নম্বর মমিন যে হৃদয় দিয়ে ঘৃণা করে সে মমিন তিন নম্বর মমিন তিনের পরে আর কোন নেই দেখুন আমরবিল মারুফ এটা এমন একটা মহান কাজ আল্লাহ নিজেই কাজটা করেন আমরা আমরে মারুব কার কাছে পেয়েছি নাহিয়া নিল মুলকার কার কাছে পেয়েছি আল্লাহর কাছে পেয়েছি কত বড় উন্নত কত বড় সৌভাগ্যের কাজে যে কাজটি স্বয়ং আল্লাহ করেন সেই কাজটি করতে পারছি আমরা যে কাজটি সমস্ত কেরাম করেছেন সেই কাজটি আমরা করছি বড় জিহাদ তো এখানেই ইসলামী জিহাদের মূল পয়েন্ট হলো আমরেবিল মাহরুফ নাহিয়া নিল মুলকার এটাই জিহাদ আজকে এই আসল জিহাদটাই বন্ধ হয়ে গেছে এই সংগ্রাম বন্ধ হয়ে গেছে এবং সৃষ্টির প্রতি দয়ার ইতা নিকটাত্মীয়দেরকে সম্পদ দান করার হা আনিল ফাহ আর নিষেধ করেন বেহায়াপনা থেকে অশ্লীলতা থেকে এবং গরিত কাজ থেকে পরিমণ্ডলে আমরবিল মাঠ করতে হবে তার ইমান যদি সে রাখতে চায় তাহলে এখানে আত্মতীতিতে বোকার কোনো সুযোগ নেই যে আমি একজন সাধারণ মানুষ চা দোকানে এটা নাচ গান হয় আপনি সেটা বর্জন করবেন আপনি ওই দোকানে না গেলে কি পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে নেবেনা পুলিশের দায়িত্ব নেই আপনি নিজে সেখানে বসে দিন। দেখছেন আগ্রহ করে দেখছেন যারা এটা দেখে বুঝতে হবে নাই ইমান শেষ হয়ে গেছে এই জন্যই বলা হয়েছে যে বিপরীত একটা অবস্থা হবে ইয়া রুজুন দিন ইল্লাহে এক সময় আসবে যে আল্লাহ দিন থেকে দলে দলে বেরিয়ে যাবে আজকে যখন দেখি দোকানে দোকানে নাস ড্যান্স যত অশ্লীল সব চিত্র দেখানো হচ্ছে আর একগুলি মানুষ অপলক চোখে চোখের পলক ফেলে না এমন ভাবে তা আছে কি আগ্রহ এমন যেখানে যত বেশি অশ্লীল নাস ড্যান্স এগুলো দেখা সেখানে তত চা বিক্রি হয় বেশি বিস্কিট বেশি বিক্রি হয় ওই দোকান বেশি আপনার লাভবান হয় যদি দোকানে এগুলি দেখালে বিক্রিটা কমে যেত তাহলে কোনোদিনও দোকানদার এটা করতো না অতএব ক্যামাতের ময়দানে ওই দোষ দিয়ে পার হওয়া যাবে না নিজের দোষে নিজেকে ফেঁসে যেতে হবে আসলে ইমান থাকে না যে অন্তরে হুনকারের প্রতি কোনো ঘৃণা নেই সেখানে বুঝতে হবে যে ইমান জিনিসটাই নেই ইমান থাকলে সে নখ করবেই এটার বিরুদ্ধে করবে দেহের ভিতরে যদি রোগ প্রতিরোধী সেল ক্রিয়াশীল থাকে প্রতিরক্ষা সেলগুলি যদি থাকে হোয়াইট সেল রক্তের থাকে সে কোষ পেলে কোনো একটা রোগ জীবনে ফেলে সে ওখানে সেটা প্রতিক্রিয়া দেখাবে মাঝে মধ্যে যে খামাখাই মানুষের সর্দি হয় কেন অন্য কোনো রোগব্যাধি নাই হঠাৎ একটা সর্দি জ্বর হয়ে গেছে এটা হলো দেহের ইমিউন সিস্টেম ওই সেলগুলিকে সতেজ করার জন্য কিছু জীবাণু ঢুকে গেলেও এবার ওদেরকে মারো মেরে তোমার ট্রেনিংটা ঠিক রাখো মোহাম্মদিয়ার সামনে আজকে এত মনকার আমরা সবাই নীরবে যদি মেনে নেই তাহলে আমরা জালিম হয়ে গেলাম অন্যায় আমরা জালিম হয়ে গেলাম সমাজ তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করোনা যে ব্যক্তি শৈতানের পদাঙ্ক অনুসরণ করে তাহলে তার জানা উচিত যে শৈতান তো শুধু যত ফা কাজ নির্দেশ করবে দেখা যায় উনিশ নম্বর আয়তাল্লাহ কি বলেছেন যারা ভালোবাসে যে মানুষদের মধ্যে ইমানদারদের মধ্যে ফাঁসা ছড়িয়ে পড়ুক বেহায়াপোনা বেলাল্লাপনা ছড়িয়ে পড়ুক অবাধ যৌনাচার ছড়িয়ে পড়ুক এগুলো জানা ভালোবাসে এটা শুধু কামনা করলেই তার জন্য কঠিন শাস্তি আল্লাহ মজাহ আলী দুনিয়াওয়ালা আঁকের তার জন্য কঠিন শাস্তি আছে দুনিয়াতে আখেরাতে পল্লাহ আলমন তুম্ল আল্লাহ জানেন তোমরা জানো না একটি বিরতির আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 বিরতির পর আবারও ফিরে এলাম আমরুবিল মারুফ নাহি মুন ইসলাম ইমান এবং ভালো যা কিছু আছে পৃথিবীতে পৃথিবীতে এগুলো আসার পথ কি এগুলোকে চিরস্থায়ী রাখার পথ কি এটাই আলমরুবিল মারুফ অনিল মুন আপনি ফেসবুকে আমরুবিল মারুফ নাহি অনিল মুন আপনি চালিয়ে যান ইন্টারনেটে চালিয়ে যান আপনি রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিন। আপনি স্যাটেলাইট টিভিতে সেটাকে নিয়ে আসুন আপনি আপনার পরিমণ্ডলে যেখানে যেভাবে পারেন ছড়িয়ে দিন এই যুগে আমর আমরুবিল না করার পক্ষে কোনো ওজোর করে পারার মতো কোনো অবস্থা আছে কিনা আমার জানা নেই কারণ এত সহজ হয়ে গেছে এখন যেমন কঠিন তেমন আবার সহজ। আপনি মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা করে যেতে পারেন আপনার জবান দিয়ে আপনি সমানে করে যেতে পারেন প্রিয় ভাই বোনেরা এই জন্যই করার তার যুবক ছেলেকে তিনি বলেছেন সতেরো নম্বর আয়াত ইয়ে হ্যা আমার প্রিয় পুত্র তুমি সালাৎ কায়ম করো তুমি মারুফের নির্দেশ করো আমি মারুফ বলছি শুধু সৎকাজ বললে এটার অর্থ আদায় হয় না এই মারুপকে মারুফকে মারুফে বলছি মারুফের ব্যাখ্যা করেছি আর তাওহিদ ও তাও আবেও তাওহিদ এবং তাওহিদের প্রসঙ্গ যত সৎকাজ আছে যত সৎ বিশ্বাসিদা যত ফরজ ইবাদত ন সন্না সবকিছুই এই মারুফের ভিতরে চলে আসবে সালাদ পড়ুন এটা একটা আমরেবিল মারুফ জাকাত দান করুন এটা একটা আমরবিল মারুফ আপনি রোজা রাখুন রমজান এসেছে এটা একটা আমরাবিল মা আরুফ যিনি হিজাব করেন না তাকে হিজাবের জন্য বলা এটা একটা আমরবিল মা আরুফ প্রত্যেকটি সৎ কাজের কথা বলা এটা আমরা মারু। তাহলে এখানে রুকমন হাকিম তার যুবক ছেলেকে বলছেন অমরবিল মারুফ ইমান আসলে একজনকে ভালো হওয়ার নির্দেশ দিতে গেলে যে নির্দেশ দেবে সে আগে ভালো হওয়ার চেষ্টা করবে তাহলে আপনার সন্তান আপনার ছেলে মেয়েকে তরুণ তরুণী ছেলে মেয়েকে ভালো করতে চান তাদেরকে নির্দেশ করো তুমি ভালো কাজ করো এটা আপনি বলতে পারেন কিন্তু আরেক হলো ভালো কাজের নির্দেশ দাও সে লজ্জা হবে যে আমি নির্দেশ দিতে যাব তাহলে তো আগে আমাকে করতে হবে সে ভালো কাজ আমি অসৎ কাজের নিষেধ দেব তো সেটা তো আগে ছাড়তে হবে আমাকে তাহলে ছেলেকে অসৎ কাজ ছাড়ো লোক মনেকে ওইটা বলেননি তুমি ভালো কাজ করো এটা বলেননি ভালো কাজের আদেশ দাও এখানে একের ভিতর দুই হয়ে গেল আদেশ দিতে গেলে সে তো বুঝে নিয়েছে যে ভালো কাজের আদেশ দিতে যাব তার মৃত্যু অবশ্য আগে আমাকে করতে হবে এটা আমি খারাপ থেকে নিষেধ করব একজনকে বলবো ধূমপান করোনা একজনকে বলবো তুমি ব্যবচার করো না তো এটা তো আগে আমাকে বর্জন করতে হবে সেও ভালো হলো সমাজের আর একটা লক্ষ্যে সে ভালো বানাবার উদ্যোগই হলো এমন কি এমনকি সুরাল মোমতাহনায় নারীদের ক্ষেত্রেও যেই তাদের থেকে অঙ্গীকার নেওয়া হলো দেখুন সেখানে কি কি দফাগুলো আছে সুর আল মোমতাহনায় বারো নম্বর আয়াত কোন কিছুকে শরিক করবে না এটার উপরে বায়ত কিন্তু আমাদের সমাজে অনেক বায়ত হচ্ছে বর্তমানে অনেক তরিকার উপরে বায়ত শেরিক তরিকা সাহাবি মহিলাদের বায়ত নেই হয়েছে সেরিক বর্জনের উপরে এর উপরে বায় আমাদের কি রেখ না তারা চুরি করবে নাহি মুন কার কি সিস্টেমে করা হচ্ছে সিরিক সবচেয়ে বড় মুনকার এই আয়াত থেকে বোঝা যায় যে মনকার হলো আর সিরক তো আর সিদিকের যত শিষ্য আছে অনুচর সহচর আছে সেই পাপ গুলি সবই মনকার যেমন এখানে কিসের উপরে বলা হলো আল্লাহ তারা কোনো কিছু আল্লাহ করবে না এটা হলো সবচেয়ে বড় মনকার এরপরে ছোট মন কার হলো ওলা চুরি করবে না ওলাইয়াস নি করবে না ওলাইয়ুলনা ওলা হুন না সন্তানদেরকে হত্যা করবে না এটা একটা মন কার আজকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সুখী পরিবার গড়ার মানুষের যে সন্তানকে হত্যা করা হচ্ছে বন্ধ করা হচ্ছে না একজনকে একটা জিনার অপবাদ দিল বহতান চুরি ডাকাতির অপবাদ দিল খুনের অপবাদ দিল অথচ সেগুলি করে নেই নিজেরা বানিয়ে একজনের নামে চালিয়ে দিল নিজের পক্ষ থেকে আজকাল ফেসবুকে ইন্টারনেটে একজনের মাথা কেটে আরেকজনের সাথে জুড়িয়ে একজন পুণ্যবান মানুষকে অপরাধী বানিয়ে বলা হলো উনি এই কাজটা করেছে এখন তো এগুলি শুরু হয়েছে ব্যাপক মিডিয়ায় এগুলি হারাম এগুলি মুন কার এগুলি নিষেধাজ্ঞা দেওয়া ওনামায় কেরামদের দায়িত্ব এবং যাদের জ্ঞান আছে যে কোনো প্রকারের মুসলিম হন না কেন তার দায়িত্ব তারপর বিশেষ বিশেষ কিছু মনকারের বায়ত নিলেন তারপরে বললেন ওলা কোন মারুব কাজে তারা আপনার নাফর মানি করবে না অবাধ্য না এটা আরেক মনকার খারাপ কাজ করা একটা মন কার ভালো কাজ না করাও একটা মন অনেকে মনে করেন যে শুধু পাপ মন্দ কাজ অন্যায় কাজ করা এটাই শুধু মন না ভালো কাজ করছে না এটা একটা মন নামাজ পড়ছে না এটা মস্ত বড় মনকার মা বাবার সেবা করছে না বৃদ্ধ বি আর খারাপ কাজ করাও মন দুইটাই মন এখানে দুই দিক থেকে বাইরে নেওয়া হল নারীদের কাছে প্রিয় ভাই বোনেরা অতএব আমরা এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝলাম যে বিল মুনকার এটি নারী পুরুষ ছোট বড় পরিণত বয়স্ক সবার জন্যই যারাই বালেক হয়েছেন আকল আল্লাহ দিয়েছেন তিনি বৃদ্ধ হন বৃদ্ধ হন যুবক হন যুবতী হন নারী হন পুরুষ হন সবার উপরেই এটা একটি ফরজ হেফাদত মস্ত বড় হেফাদত এবং বলেছেন সার আল এমরানের একশো চার পাঁচ নম্বর আয়াতে যে এরা সফল কাম হবে হন তাহলে মুফলে হতে হলে আমাদের কি তাদের কাতার ভুক্ত হতে হবে অবশ্যই হিমাম বুখারি রহিমা একটি হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ খুদ্ি থেকে নবী সাল্লিশাল্লাম বলেছেন আলাত্তরক তোমরা রাস্তায় বসা থেকে নিজেদেরকে দূরে রাখবে রাস্তা মানুষের চলার পথ এখানে নারী পুরুষ সবাই চলে রাস্তায় বসে থাকলে মানুষের কষ্ট হবে মহিলাদের বিশেষ করে বেশি কষ্ট হবে ঝামেলা হবে তোমরা রাস্তায় বসো না রাস্তা ক্লিয়ার রাখা রাখা ইসলামের অন্যতম একটি নির্দেশ ফকন উম সাহাবিরা বলেন রাস্তায় না বসে তো আমাদের কোনো উপায় নেই আমাদেরকে থাকতে হবে সেখানে ইন্নামাহিয়া মাথা হাত আমাদের যেমন রাস্তা চলার পথ তেমন আমাদের মজলিশ সেটা রাস্তার কিনারে বসে আমরা আলাপ আলোচনা করি গল্প তখন করি রাস্তার অধিকার দিতে হবে রাস্তার ট্যাক্স দেওয়া লাগবে সরকারি ট্যাক্স না এখন তো রাস্তার ট্যাক্স আদায় করে শুধু টাকা আসল ট্যাক্স যেটা যে রাস্তা জানা বের হবে কোন খারাপ ছোকে পড়লে নিষেধ দিতে হবে কেউ কোনো ভালো কাজ করছে না দেখলে তাকে ভালো কাজ করার জন্য আদেশ করতে হবে এটাই মূল ট্যাক্স রাস্তার তারিখ হাক্কাহা রাস্তাকে রাস্তার হক দিয়ে দিবা হক তারিখ শাহমারা বললেন রাস্তার হক কি হেঁ আল্লা রসুলা গদ্দুল বছর এক নম্বর হক হলো গদ্যুল বছর নারীরা ওখান দিয়ে যাবে তোমরা তাকিয়ে থাকবে না চক্ষু অবনমিত রাখবে দু নম্বর কাপ কোনো কষ্টদায়ক জিনিস সেখানে থাকলে সেটা দূর করে দেবে কোনো গাছের ডাল পরে আছে ওটা কেটে সাফ করে দেবে কোনো ইট পাথর পড়ে আছে অন্য কিছু পড়ে আছে মানুষ চলতে কষ্ট হবে সেটা সরিয়ে দেবে বা তুমি নিজে বসে আছো তুমি নিজে একটা আজা হয়ে আছো সেখানে রাস্তা মেরে বসে আছো ওখান থেকে সরে বসবে যাতে মানুষের চলতে কষ্ট না হয় তিন নম্বর রদ সালাম মানুষ সালাম দেবে সালামের জবাব দেবে রাস্তায় বসে শুধু গল্প করলে হবে না সালামের উত্তর দেওয়া এটা একটা হক রাস্তা দিয়ে যারা চলবে তারা তোমার কাছে পাও না তারপরে চার নম্বর আমরুন বিল আর মুন এবং কোন মুনকার দেখলে নিষেধ করে দেবে তুমি রাস্তায় বসে আছো একটা তরুণ যাচ্ছে টাখনরুন নিচে তার প্যান্ট অথবা তার লুঙ্গি পাজামা টাখনরুন নিচে হাজে উমর ফারুক রাজিয়া তালু মৃত্যু মুখে যখন মহুষ্য অবস্থায় আছেন একটা আনসারি কিশোর যুবক দেখতে আসলেন তার টাকন নিচে তখন কাপড় তিনি হে কিশোর তোমার কাপড়টা তুমি একটু উঁছিয়ে নাও এটা তোমার কাপড়ের জন্য বেশি পরিচ্ছন্নকারী তোমার রবের জন্য এটা বেশি তাকো আর বিষয় সব হার্লা মৃত্যু মুখে দেখুন কিভাবে আমরা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কোরআনের এই মহান মূল নীতিটি যাতে আমাদের জীবনে প্রতিদিন এটা আমরা অবলম্বন করি সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন সসালামুক বরহমতুলারক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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন पीस उत्तम सर्वोत्कृष्ट वाणिज्य नीति सठीक लेंदेन बैध उपा बड़ लाभ अर्थनीति कत सुंदर भावे नूतन जुगे सफलता अर्जन करार्थ इसलमी अर्थनीति आज रत एगारचार सकाल दस टाय